সুরত অন্য রহমান রহীম আহ নামে ত the বিধানসমূহ ফরস করেছি আমি এতে পরিষ্কার করে আমার আয়াতসমূহ করে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো এই বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যবচারী পুরুষ সংক্রান্ত বিধানটি এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা একষট্টি করে বেত্যাঘাত করবে আল্লাহ দিনের আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোন রকম দয়া যেন তোমাদের মনে না আসে যদি তোমরা আল্লাহ আল্লাহতালা ও পরকালের উপর ইমান এনে থাকো তাহলে মোমেন্দের একটি দল যেন হুকুম হচ্ছে মহিলা কেবলমাত্র ব্যভিচারিক পুরুষকেই বিয়ে করবে কিংবা বিয়ে করবে কোন মোশ্রেক পুরুষকে সাধারণ মোমেনদের জন্য এই বিয়েকে হারাম করা হয়েছে দিকে? যারা খামাখা সতী সাধ্য নারীদের উপর ব্যবচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে চারজন সাক্ষী হাজির করতে পারবে না তাদের আশিটি বেতাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না কেননা এরা হচ্ছে নিকৃষ্ট গুণাকার অবশ্য যেসব ব্যক্তি এ অন্যায়ের পর তওবা করে এবং নিজেদের সুধরে নেয় তাদের কথা আলাদা আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল ও বড়দয়ালু وَالَّذِينَ يَعْمَلُونَ لَوْ أن <تصفيق> لنتم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 এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও চারবার আল্লাহর নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী অতঃপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের ওপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক بل هو خير لكم لكل مرء منهم ما اكتسب منيئهم والذي হে মোমেনরা যদি তোমাদের উপর আল্লাহতালার অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত তাহলে তোমরা এসব নীতিমালা থেকে মাহরুম থেকে যেতে অবশ্যই আল্লাহ তালা হচ্ছেন মহান তওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞামায়ন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 وَدَنَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ لِمَنْ يَعْمَلْ صَالِحًا فِيهَا أَجْرُهُ ۚ وَمَا يُلَقَّاهَا কম <tries> দুনিয়া ও আখেরাতে তোমাদের উপর আল্লাহ অনুগ্রহ না থাকত তাহলে একজন মুখে মুখে প্রচার করছিলে নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো কিছু জানা ছিল না তোমরা একে একটি তুচ্ছ বিষয় মনে করছিলে কিন্তু তা আল্লাহ তালার কাছে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 আল্লা তালা তোমাদের উপদেশ দিচ্ছেন তোমরা যদি সত্যি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না আল্লাহ তার আয়াত স্পষ্ট করে তোমাদের সামনে বিবৃত করেন এবং আল্লাহ সবকিছু জানেন তিনি বিজ্ঞ কুশলী যারা মোমেনদের মাঝে মিছে অপবাদ রটনা করে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্মন্তুদ শাস্তি আল্লাহ তালা সবকিছু জানেন তোমরা কিছুই জানো না বলো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 যদি তোমাদের ওপর আল্লাহ তারা দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না কিন্তু আল্লাহ তারা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তারা সবকিছু শোনেন তিনি সবকিছু জানেন তোমাদের মধ্যে যারা দিনী মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী তারা যেন কখনো এবর্ণে শপথ না করে যে তারা তাদের গরীব আত্মীয় স্বজন অভাবগ্রস্থ এবং যারা আল্লা তারা রাস্তায় হিজরত করেছে बर तेरे उचित तक क्षमा तरक्षा कर आल्ला तला तुम्हें गुणा माफ कर दिन अल्लाह तला क्षमशी परम दयालु जरा सती साधी नारी व्याचारे अपबाद आरोप करापा बेपारे खबर ही रखे ना सर्वोपरि जरा ईमार तबबाद आरोप कर दुनिया और आखिर उभय स्थानी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 ভালো নারীদের জন্য মুনাফেক লোকেরা এ ভালো মানুষগুলো সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র পাখেরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক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 যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও তাহলে এমতাবস্থায় তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে এটা তোমাদের জন্য সব দিক থেকে উত্তম তোমরা যখন যা কিছু করো আল্লাহ তালা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন তবে যেসব ঘরে কেউ বসবাস করে না যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো পাপ নেই কেননা আল্লাহ তালা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো अब जा गोपन करोता তুমি মোমেন পুরুষদের বল তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জা স্থান সমূহকে হেফাজত করে এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন তবে তুমি মোমেন নারীদেরও বল তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জা স্থান সমূহের হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায় তবে তার শরীরের যে অংশ এমনি খোলা থাকে সেসব অংশের কথা আলাদা তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে তারা যেন তাদের স্বামী তাদের পিতা তাদের শ্বশুর তাদের ছেলে তাদের স্বামীর আগের ঘরে ছেলে তাদের ভাই তাদের ভাইয়ের ছেলে তাদের বোনের ছেলে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 लोकर का जाना जान हे ईमानदार व्यक्तिरा त्रुटि विच्युत तुम्हारा सबाई आल्ला दरबार तौबा करो आशा जाए तुम्हारा नजार दे जा যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ে ব্যবস্থা করো একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ তাদেরও বিয়ে স্বাদীর ব্যবস্থা করো যদি তারা অভাবী ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে আল্লাহ তালা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ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 তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্য থাকতে চায় নিচক পার্থিব ধন সম্পদের আশায় কখনও তাদের ব্যবচারের জন্য বাধ্য করু না যদি তোমাদের কেউ তাদের ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে কারণ তাদের এ বাধ্য করার পরেও তবাকারীদের প্রতি আল্লা তালা হমেশাই ক্ষমাশীল ও পরম দয়া في সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি আরো উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগের মানুষদের ঘটনাগুলো পরিষ্কার লুক্তির তাছিল শিক্ষণীয় উপদেশ আল্লাহ তালাই হচ্ছেন আসমানসমূহ ও জমিনের নূর তারে এ নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো তাতে একটি প্রদীপ রাখা আছে প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাঁচের আবরণের ভেতর কাঁচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মত তা প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ মিশ্রিত তেল দ্বারা যা শুধু পূর্ব দিকে সূর্যের আলো থেকেই আলোকপ্রাপ্ত নয় পশ্চিম দিকে সূর্যের আলোকপ্রাপ্তও নয় বরং এটি সব সময় প্রজ্বলিত থাকে আবার এর তেল এত পরিষ্কার দেখলে মনে হয় তা বুঝে নিজে নিজেই জ্বলে উঠবে যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে আর যদি আগুন স্পর্শ করেই ফেলে তাহলে তা হবে নূরের উপর নূর नूर दि केानदाय बोझाना पेशें तला प्रत्येक विषय सम्पर्ख अवगत आ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 হ্যাঁ <hýður> দিকে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ হচ্ছে একটি প্রতারণার মতো যেমন মরুভূমিতে মরিচিকা পিপাস্ত মানুষ দূরে থেকে তাকে পানি বলে মনে করল পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির মতো কিছুই ইসে পেল না এভাবে প্রতারণা ও মরিচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ আল্লাহতালাকেই তার পাশে পাবে অতপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে একটি অতল সমুদ্রের গভীর অন্ধকারের মতো একটি এসে ঢেকে আরো অন্ধকার করে দিল তার উপর আরো একটি ঢেউ এল তারপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ এক অন্ধকারের উপর আর এক অন্ধকার যদি কেউ এ অবস্থায় তার হাত বের করে আধারের কারণে ডাক্তার দেখার কোন সম্ভাবনা থাকবে না বুঝতুত আল্লাহতালা যার জন্য কোন আলো বানাননি তার জন্য তো কোথাও থেকে আলো সম্ভাবনা থাকবে না চিন্তা ভাবনা করে দেখুন যত সৃষ্টি আসমান সমূহ পৃথিবীতে আছে তারা সবাই আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর পাখি কুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও এ কাজ করে চলেছে এরা সবাই নিজ নিজ নামাজ ও নিজ নিজ তসবি পাঠ পদ্ধতি জেনে নিয়েছে এরা যে যা করছে আল্লাহ তালা তার সম্ম অবগত রয়েছে. মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই জন্য सबकिेते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 जख्य सत्यल्ला आहवान रसुलरिकीम तक तरफ एक दल पार्शक सर पड़े जो विचार फैसला तर सपक्षे जाए एक वीन भाव से छुटे आसे एर अंतरिकी कुे व्याधि ना ए रसुल नौबतर बेपारे सन्देह पोषण करा कि भय আল্লাহ ও তার রসুলের দিকে আহ্বান জানানো হয় তখন খুশি মনেই তারা বলে হ্যাঁ আমরা আল্লাহ তালা ও তার রসুলের আদেশ শুনলাম এবং তার যথাযথ মেনেও নিলাম বস্তুত এরাই হচ্ছে সফল কাম ব্যক্তি الله ويتقه فأولئك هم الفائزون وأقسموا بالله جهد أي জরা আল্লাহ ও তার রসুল অনুগত করি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 قُلْ أَطِيعُ اللَّهَ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 H الله الذي one well, day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 আমার সাথে কাউকে শরিক করবে না এরপরেও যে এবং যারা তার নিয়ামতের নফরমানি করবে তারাই গুণাগার করে পরিগণিত হবে প্রতিষ্ঠা করো জাকাত দাও রসুলের আনুগত্য করো আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে কাফিরদের ব্যাপারে কখনো একথা ভেব না যে তারা জমিনে আমাকে অক্ষম করে দেবে তাদের ঠিকানা হচ্ছে জাহান নাম আর কত নিকৃষ্ট এই ঠিকানা হে মানুষ তোমরা যারা ইমান এনেছ মনে রেখো তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্যে থেকে যারা এখনো বয়প্রাপ্ত হয়নি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 আল্লাহ তালা এভাবেই নিজের নির্দেশগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন বস্তুত আল্লাহ তালা মহাজ্ঞানী তিনি فذا <تصفيق> ريكن তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয় বয়প্রাপ্ত হয়ে যায় তখন তারা যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয় যেমনি তাদের আগে বড়রা অনুমতি নিত আল্লাহ তারা এভাবেই তাঁর আদর্শমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন আল্লাহ তারা সবকিছু জানেন তিনি পরম কুশলী বটে বৃদ্ধা নারী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 Lsa la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 বিশদভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা বুঝতে পারো What is that?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 এবং আল্লাহ আল্লাতালার কাছে এদের গুণা মাফের জন্য দোয়া করু অবশ্যই আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল ও পরম দয়ালু হে মুসলমানরা যখন নবী তোমাদের ডাকে তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করু না আল্লাহ আল্লাহতালা সেসব লোকদের ভালো করেই জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায় সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধে করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত তাদের ওপর এর বিরুদ্ধ জন্য এ দুনিয়ায় কোন বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোন কঠিন আজাব এসে তাদের গ্রাস করে নেবে জেনে দেখো আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্য নিবেদিত তোমরা যে অবস্থার ওপর আছো আল্লাহ তালা তা ভালো করে জানেন যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় করত আল্লাহ সব বিষয় ওয়াকে ভাল